সাহল ইবনু আবু সাদ সাইদি রাজিয়াল্লাহ তাল্লাহনু হতে বর্ণিত যে একদা আল্লাহ রসুল সাল্লা আলাহ সাল্লাম আমর ইবনু আউফ গোত্রের এক বিবাদ মীমাংসার জন্য সেখানে যান ইতোমধ্যে আসরের সালাতের সময় হয়ে গেলে মজুদ আবু বকর রাজে আলাহু এর নিকট এসে বললেন আপনি কি লোকদের নিয়ে সালাত আদায় করে নেবেন তাহলে ইকামত দেই তিনি বললেন হ্যাঁ আবু বকর রাজে আল্লাহ সালাত আরম্ভ করলেন লোকেরা সালাতরত অবস্থাতেই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আসলেন এবং তিনি শাড়িগুলো ভেদ করে প্রথম শাড়িতে গিয়ে দাঁড়ালেন তখন সাহাবিগণ হাতে তালি দিতে লাগলেন আবুবক রাজিয়াল্লাহ তাল্লাহ্ন সালাতে আর কোনো দিকে তাকাতেন না কিন্তু সাহাবিগণ যখন অধিক হারে হাতে তালি দিতে লাগলেন তখন তিনি তাকালেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামকে দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম তার প্রতি ইঙ্গিত করলেন নিজের জায়গায় থাকো তখন আবুবক রাজিয়াল্লাহ তাল্লাহন দু হাত উঠিয়ে আল্লা রসুল সাল্লাহ আলহ সাল্লামের নির্দেশের জন্য আল্লাহর প্রশংসা করে পিছিয়ে গেলেন এবং কাতারে বরাবর দাঁড়ালেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম সামনে এগিয়ে সালাদ আদায় করলেন সালাদ শেষ করে তিনি বললেন হে আবু বকর আমি তোমাকে নির্দেশ দেওয়ার পর কিসে তোমাকে বাধা দিয়েছিল আবু বকর রাজিল্লাহ তাল্লাহ বললেন আবু কুহাফার পুত্রের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সামনে দাঁড়িয়ে সালাদ আদায় করা শোভনীয় নয় অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের এক হাতে তালি দিতে দেখলাম কারণ কি শোনো সালাতে কারো কিছু ঘটলে সুবান আল্লাহ বলবে সুবান বললেই তার প্রতি দৃষ্টি দেয়া হবে আর হাতে তালি দেওয়া তো মহিলাদের জন্য